আলহামদুলিল্লাহকার সামনে এসেছি জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে রসুল আকরাম স্লিহসাল্লাম হম এই ব্যাপারে খুবই আপনার যত্নবান ছিলেন যে যেন মসজিদে এসে মানুষদের সাথে নামাজ পড়তে পারেন তাঁর যদিও কষ্ট হচ্ছিল তথাপিও তিনি চেষ্টা করেছেন যে মেমতি করার জন্য কিন্তু তার রোগ খুবই বেড়ে যায় এবং তিনি শেষ পর্যন্ত আর ঘর থেকে বের হতে পারছিলেন না তখনই রসুল আকরমসাল্লা ইসলাম আবু উকর সিদ্দিকরাকে আদেশ করছিলেন যে তিনি যেন মানুষদেরকে নামাজ পড়িয়ে দেয়নি মেয়ামতি করেন যেটা আপনার বুখারী মুসলিম তাদের কিতাব দায়ের মধ্যে উল্লেখ করেছেন রসুল আকরম সুল ইসলামের ইন্তকালের তিন দিন আগে তিনি রসুল আকরমসুল ইসলাম সাব ইকরামকে একটা জিনিস হুসিয়ত করলেন সেটা আছে যে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখার জন্য এটা কিন্তু মৃত্যুর আগে খুবই দরকার রসুল আকরম বলেছেন লাইম আদুকুম ইল্লা হসেন আব্বালাবিল্লাহ যে তোমাদের কেউ যেন না মরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ব্যাপারে এ হাদিস উল্লেখ করে বলেছেন যে রসুল আকরম সাল্লাহ ইসলাম আপনার তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন মৃত্যুর আগে এবং আল্লাহর সম্পর্কে ভারত ধারণা রাখতে বলেছেন ভারত ধারণা মানে কি যে আল্লাহর রহমতের আশা করা যা আল্লাহ যে ক্ষমা করে দিবেন এটার আশা করা রসুল আকরম তিনি নিজের মধ্যে অসুখের কারণে ছেসরে ছেড়ে যাচ্ছিল দাগ পরে যাচ্ছিল তখন দেখলেন আবু বকরদ্দি ইরানহু মানুষদেরকে নিয়ে নামাজ পড়লেন আবু বকরদ্দি ই রানহ কিন্তু টের পেলেন হম যে রসুল আসলেন তখন তিনি পিছনে সরতে চাচ্ছিলেন কিন্তু রসুল আকরম সালাম ইঙ্গিত করে বললেন ইসেরা দিয়ে বললেন যে না তুমি তোমার জায়গায় থাকো পরে রসুল আকরম সাহা আবুক রদি ই রানহুর আপনার বামে গিয়ে তিনি বসেন হ্যাঁ হজরত উমর আদি এই ব্যাপারে একটি কথা মনে করিয়ে দিতে হয় সেটা হচ্ছে হজরত ওমর ফারুক রদি ইলাহুর মানুষকে নিয়ে মেমতি করা এবং রসুল আকরমুলসা ইসলামের যে একটা বাণী তার সম্পর্কে যে ইয়াকব্লাহ মুসলিম ইল্লাহ আবাবাকর যে আল্লাহ জরান এবং মুসলমানরা হ্যাঁ চাচ্ছে আবু আর কাউকে ইমামতির জন্য গ্রহণ করেননি এই হাদিসটা কিন্তু একদিন আগে তখন রসুল আকরাম স্লামের অসুখ আবার বেড়ে যায় তখন আপনার সংবাদ পৌঁছে যায় উসাহ সেনাবাহিনীর কাছে যে রসুল আকরাম অসুস্থ হয়ে পড়েছেন তখন তারা মদিনার দিকে ফিরে আসে রসুল আকরম সোমবার বেলায় তিনি খুব অসুস্থতা বোধ করছিলেন যেন একবার মৃত্যু সন্নিকটে এসেছে মুমর্ষ অবস্থায় যখন ফজরের সময় হয়েছে তখন তিনি একটু তার মধ্যে ঘুষ এসেছে তখন রসুল আকরমসাল্লাম তার নিজের রুমের মানে হজরত আশার যে রুম সেটার পর্দা তিনি উঠালেন এবং মানুষের দিকে তাকালেন দেখলেন যে তারা হজরত আবু পিছনে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করছিলেন তখন রসুল আকরাম তাদের এই ঐক্য দেখে একটু মুস্কি হাসলেন হজরত আনাস বলেন যে তার চেহারা ছিল একবারে কোরআন শরীফের পাতার মতো এটা বুঝাতে চাচ্ছিলেন যে খুবই সুন্দর ছিল তার চেহারা যে আমাদের ফিতনে পড়ে যাচ্ছিলাম যে রসুল আকরমসাল্লাহসলাম যে আমাদেরকে দেখলেন এটার খুশিতে যেন আমাদের নামাজ ছুটে যাবে তারপরে রসুল আকরম তাদেরকে বললেন যে আপনার নবুয়ের আপনার কোনো কিছু আর নেই শুধু মুবাসেরাত বাকি থাকবে অর্থাৎ মুবাসেরাত মানে কি যে নেক স্বপ্ন মুমেন্ট দেখতে পাবে হম মানে রসুলের নবতের পর আর কোনো নব থাকবে না শুধু ন্যাক স্বপ্নের মাধ্যমে মানুষ কিছু আকার ইঙ্গিত পেতে থাকবে যখন রসুল আকরমসালাম আপনি সকাল বেলায় যখন একটু হুঁশ আসল এবং সবাই মনে করলো যে রসুল আকরম সাহায্য মনে হয় সুস্থ হয়ে গেছেন একটু যখন নিজের মধ্যে শান্তি অনুভব করলেন তখন সবাই নিজের নিজের ঘরে চলে যায় নিজের নিজের প্রয়োজনে চলে যায় হম রসুল আকরাম সাল ইসলামের এই সুস্থতায় খুশি হয়ে ইতিমধ্যে আবু বুক রসুল আকরুলসলাম থেকে অনুমতি যেন তার ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে পারেন সোনহা নামক এলাকা যেটা মদিনার আওয়ালী নামক এলাকার মধ্যে পড়ে তখন রসুল আকরুলসলাম তাকেও অনুমতি দিয়ে দিলেন যখন আপনার চাষদের সময় হয় সেই সোমবারে রবি রবলের বারো তারিখে এগারো সনের তখন রসুল আকরমুলসাল্লাহ আলহ ইসলামের রোগ আরও বেড়ে যায় এবং তিনি তখন নিজে চেহারা ডাকতে শুরু করলেন হম এই কঠিন আপনার কারণে চেহারা ডেকে ফেলছিলেন এটা দেখে বলছিলেন যে আজকের পরে তোমার বাপের আর কোন কষ্ট থাকবে না যে ইনু কথ হাদা রবি কে মালি তারা যে তোমার বাপের এমন কিছু হয়েছে যেটা আর কারোর হবে না এরকম ভাবে রসুল আকরমসলাম আপনার মৃত্যুর যে কষ্ট অনুভব করতেছিলেন নিজের আয়সাদ সাথে আপনার হেলান দিয়ে রাখছিলেন এবং তার সামনে একটা পাত্র ছিল যেখানে পানি ছিল তখন রসুল আকরমসালাম সেই পাত্রের মধ্যে পানির মধ্যে দুই হাত তিনি ঢুকিয়েছেন এবং সেই পানি নিয়ে তার চেহারাকে আপনার এরকম মুছে দিছিলেন। এবং বলছিলেন ইনাল মৌতি সাকার যে তিনি বললেন মৃত্যুর কিছু কষ্ট রয়েছে তারপরে সুইল এখন শেষ তার হাতকে উঁচু করে বললেন আলা। এটা বলার পর যে আমি আল্লাহর কাছে যেতে চাই তারপরে তার মৃত্যু হয়ে যায় এবং তার হাতটা নিচু হয়ে যায় একটি রেওয়ায়তের মধ্যে এসেছে বর্ণার মধ্যে এসেছে হজরত আয়সা দিয়াল আসারা বলেন যে আমি তাকে আমার বুকের সাথে হেলান দিয়ে রাখলাম এবং তিনি একটা পাত্র নিয়ে আসতে বললেন পান পাত্র হঠাৎ করে দেখলাম যে তিনি আমার কোলের মধ্যে আপনার ঢলে পড়েছেন তখন আমি বুঝতে আমি তখন বুঝতে পারলাম যে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি বলেন যে তখন আমি বুঝতে পারিনি যে মৃত্যুবরণ করেছেন এরকম অবস্থায় তার মৃত্যু হয়েছে অন্য একটি বর্ণনা ইমাম মাহমাদের হজরত আয়সা বলেন যে যখন তার মাথাটা তখন আসতে করে মাথাটা আমার মাথার দিকে চলে আসতেছিল তখন আমি ভাবতেছিলাম যে তিনি বেউশ হয়ে গেছেন আরেকটি বর্ণায় এসেছে হজরত আয়সা বলেন রসুল আকমসাল্লা যখন মৃত্যু হয় তখন তার মাথাটা আমার সাইডে এবং আমার বুকের উপর ছিল হ্যাঁ তার মাথাটা এইভাবেই অবস্থান করতেছিল যখন রসুল আহমসাল ইসলামের মৃত্যু হয়েছিল তিনি বললেন আমি এমন একটি সুগন্ধি অনুভব করেছিলাম যেটা ইতিপূর্বে আর কখনই পাইনি এই পর্বে আমরা এটাই শেষ করছি আরেকটি পর্বের জন্য অপেক্ষা করুন যেটা হবে আমাদের সর্বশেষ পর্ব আল্লাহ সেই পর্যন্ত অপেক্ষা করার তফিক দেন ওসাল্লাহিসি আজমাইন।